আমল গুলো কোনদাত আমল করা যাবে না তাহলে দুটা সূত্র মনে রাখবেন ইমানটা হবে মুক্ত মুক্তিদি ইমান আমলটা হবে বেদাত মুক্তি আমল এই সেরেক মুক্ত তাহিদ ইমান এবং বেদাত পারি। তাহলে আল্লাহ আমাদের সাথে বাংলাদেশের কোন আলমাল সাথে কোন দলের সাথে কোনো ব্যক্তির সাথে কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব দুটা জিনিসের সাথে আমরা শিরকের বিরুদ্ধে যেখানে বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে এটাই হলো আমাদের মুখ্য বিষয় কিন্তু কোনো আলেমা কোন মাঝাব কোন দল কোন সংগঠন কোন ব্যক্তি কারাকে বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ি বা সবাই আমরা জান্নাতে যাব। আমরা সবাই যদি জান্নাতে যাই আল্লাহর জান্নাতে মানে জায়গা কমে যাবে আল্লা জান্নাত পাই কারণ আল্লাহর জান্নাত বানাইছেন তো আমাদের জন্য বরং আমরা না গেলেই জান্নাতের খালি পড়ে থাকবো কি বলেন আল্লাহ খাবার বানাইছেন আপনি এক হাজার মানুষ আসছে দুশো মানুষ আল্লা জন্য আলমিন তৈরি করে রাখছেন জান্নাত রেডি করা তৈরি করা মানে ওইদিন মেহমান বসায় আল্লাহ রান্না করবেন খাওয়াবেন মান্না যে আল্লাহ তোমরা বসো আমি একটু জানাই এরকম হবে আল্লাহ বানাই রেখেছেন আল্লাহর এবং ধন্দ নাই আমরা সবাই মুসলিম সবাই এক আল্লাহর গোলাম সবাই এক নবী সাল্লা সাল্লামের অম্মত আল্লাহর ঘরে যে মনোরম দৃশ্য আমল নিয়ে কোন মারামারি নেই কিন্তু এদের মধ্যে কোন মারামারি ঝগড়াঝাটি নাই সবার এক পরিচয় সবাই আল্লাহর গোলাম সবাই নামাজি বরং যারা নামাজ পড়ে না তারা অন্য দলের তারা লামাজ কারণ আপনি যেভাবেই হাত বাঁধেন এক মাঝ না এক মাঝাবে কিন্তু আপনারা বলি এদিন করলেও মাঝাবে আছে না করলেও আছে আমিন সশব্দে বললেও মাঝাবে আছে আর নিঃশব্দে বললেও মাঝাবে কিন্তু যিনি নামাজে পড়েন না এটা কোন মাঝ হবে নাই হানাপি মাঝাবে নামাজ না পড়লে আপনি জাহান নামে যাওয়া লাগবে সে হলো কি লাঝহাবি তার কোনো মাঝাবে নেই আর যারা নামাজ পড়েন তারা সবাই মাঝাবি কারণ সে যেই পদ্ধতিতেই পড়ুক এগুলো সব মাঝাবে আছে চাই মাঝাবের যে কোনো এক মাঝাবে না এক মাঝাবে আছে এই জন্য আল্লাহর ঘরে বাইতুল্লাহ লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে এক একজন এক একভাবে পড়তেছে। কিন্তু এক ভাবে ঝগড়া মারামারি কিন্তু তারা ইমানের ব্যাপারে বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কঠোর আপনি ওখানে যাই একটা সেরেক পরে দেখিয়েন নবিসামের কবরটা যায় দড়ি একটা সুমাদি দেখিয়ে আপনারে কি করে সির্কের ব্যাপারে কঠোর বেদাতের ব্যাপারে কঠোর আমাদের দেশের কিছু লোক গোপনে লুকাই লুকাই বায়ুল্লার পিছনে যায় মানে অনেক মানুষ তো মসজিদের যখন গান গায় মানে ফার্সিতে কি গান গায় আমরাও বুঝি না গান গাই গিয়ে করে তা আমাদের দেশের কিছু লোক এইরকম সাত আট জন দশ জন বায়তুল্লার এখন আদি লুকাই লুকাই ক্যামেরা নিয়ে গেছে ক্যামেরা নিয়ে যে ওখানে মিলাত পড়তেছে ওইটা নিয়ে বাংলাদেশে দেখায় দেখো কে বলছে কারণ ওখানে আপনি চার মাঝাবের আমল ওখানে বিদ্যমান এগুলো নিয়ে কোন বাড়াবাড়ি নেই কিন্তু সেরে করা যাবে না কোনো বেদাত করা যাবে না এই ব্যাপারে তারা কঠোর এই আমার ভাইরা আমরা কঠোর থাকব। কিন্তু এবং যারা নামাজ পড়েন না আমাদের যে ভাই বোনেরা তারা কেমন নামাজি হন আমরা সেই চেষ্টা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে করব। আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তি ইমান এবং বেদাত মুক্ত সোম্নতি আমল করা তৌফিক দান করুন